বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونصلي ونسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا إنك أنت العليم الحكيم ثم أما بعد عن أبي ذر نضي الله عنه أن ناسا من أصحاب رسول الله صلى الله عليه وسلم قالوا للنبي صلى الله عليه وسلم يا رسول الله ذهب أهل الدثور بالأجور يصلون كما نصلي ويصومون كما نصوم ويتصدقون بفضول أموالهم قال أوليس قد جعل الله لكم ما تصدقون إن بكل تسبيحة صدقة وكل تكبيرة صدقة وكل تحميدة صدقة وكل تهليلة صدقة وأمر بالمعروف صدقة ونهي عن منكر صدقة وفي بضع أحدكم صدقة قالوا يا رسول الله أيأتي أحدنا شهوته فيكون له فيها أجر বাংলার সম্মানিত সুদী ও দর্শক বৃন্দ সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রিয় হাবিবের প্রিয় বাণী দর্শে হাদিসের এই ভুবনে প্রাণ ঢালা শুভেচ্ছা ও স্বাগতম ركاته الصحابي ابو الله عنه وارضاه تريدونا করেন ان ناس من اصحاب رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم এর কিসু সাথী অর্থাৎ সাহাবীদের মধ্যে হতে কয়েকজন সাহাবী আল্লাহর নবীর কাছে তাশরিফ আনলেন এবং বললেন ذهب আজর বা নেই নিয়ে চলে গেল ইসাল্লু না ক্যামা নুসাল্লি আমরা যেরকম সলাৎ আদায় করে থাকি তারাও সেরূপ সলাত আদায় করেন ওসুমু নাকুম আর আমরা যেরকম শ্যাম পালন করি তারাও তদ্রুপ শ্যাম পালন করেন ও এতদকু নাবি ফজুলি আমিহিম আর তারা তাদের মালের অতিরিক্ত যেটুকু সেটুকু থেকে তারা দান করে থাকেন অর্থাৎ সাহাবাই কেরম তারা দরিদ্র আর্থিক সামর্থ্য নেই তারা এসে রসুলসলোল্লা ভাইসালামের কাছে এসে বললেন ই আর রসুলল্লা তো সব নিয়ে চলে গেল আমরা যেরকম সলাৎ আদায় করি তারা তো সেই রকম সলাৎই আদায় করেন আমরা যেরকম সিয়াম পালন করি তারও সিয়াম পালন করেন আর তারা অতিরিক্ত সদকা করেন এখানে সদকা দ্বারা দুটি সদকা উদ্দেশ্য হতে পারে একটা হচ্ছে জাকাত আদায় করেন অথবা আম সদকা দান খায়রাত হতে পারে যেগুলি করে থাকেন অর্থাৎ আমরা সলাৎ আদায় করি আমরা শিয়াম পালন করি এগুলি তো তারা করেনি তার অতিরিক্ত তারা মালদার হওয়ার কারণে মাল আল্লাহর পথে ব্যয় করে বেশি নেকি নিয়ে চলে যাচ্ছেন ক তখন তখন রসুল্ল্লাহ আলী সাল্লাম বললেন আওয়ালাই সাকাল্লাহ ম্যা তসদ্দা কুন আল্লাহকে তোমাদের জন্য এমন কিছু করে দেননি যার মাধ্যমে তোমরা সৎকার করতে পারো দেখুন রসুল সাল্লিসাল্লাম কত সুন্দর আকর্ষণীয়ভাবে তাদের যে মনের বেদনা তারা যে দান করে বেশি নেখে নিতে পারছে না সেই বেদনাটি অন্তর থেকে উপলব্ধি করে তাদেরকে বললেন কি হলো আল্লাহকে তোমাদেরকে দান করার মতো সুযোগ দেন নাই সৎকা করার মতো সুযোগ দেন নাই অবশ্যই দিয়েছেন তার মেয়ে তাদেরকে আসান্বিত করলেন তাদেরকে আগ্রহান্বিত করলেন উদ্বুদ্ধ করলেন যে তোমাদেরকেও সৎকার করার মতো আল্লাহ সুভ্যান হুয় তাহার সুযোগ দিয়েছেন সেগুলি কী এবার ও সসলালাম বলছেন তোমাদের প্রত্যেকটা তস্বিতে সৎকা রয়েছে আর এখানে তসবি বলতে সুহান আল্লাহ বলা তোমাদের এই সুভান আল্লাহ বলার ভিতরেই সদকা রয়েছে অর্থাৎ তোমরা যদি একবার সুভান আল্লাহ বলো তাহলে এর বিনিময়ে তোমাদের আমল নামে একটা সৎকা করার লিখি লিখে দেওয়া হবে ওকুল্লি তেকবীর হতেন সদাকা আর তোমাদের জন্য প্রত্যেকটি তাকবীরের সৎকা রয়েছে আর এখানে তাকবির দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আকবার বলা অর্থাৎ তুমি যদি একবার আল্লাহ আকবার বলো তাহলে তোমার আমলময় একটা সদকালিকা হয়ে যাবে বাক্য তুমি যদি বলো তাহলে সেটার বিনিময়ে আর এখানে উদ্দেশ্য হচ্ছে কৌল আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ বলা। বিগত একটা দর্শে আমরা বলেছি যে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহর হ্যামদ প্রকাশের ছোট্ট অথচ সকল হ্যামকে সামিলকারী একটি সুন্দরতম বাক্য যার মাধ্যমে আল্লাহর প্রশংসা আদায় করা হয় আর প্রত্যেকের ভিতরে রয়েছে এই ক্যালিমা পাঠ করা অথবা অন্য হাদিসে যেভাবে কথা বলা আছে সেই তাকবিরগুলি আমরা পাঠ করব এখানে অন্য কারো নামে জিকির করা যাবে না অন্য কারো নামে মন্ত্র জপ করা যাবে না অন্য কোনো নামে কারো গুণ করা যাবে না করতে হবে একমাত্র আল্লাহ সুবাহ আর তার বাক্য সংক্ষিপ্ত হচ্ছে এর মর্ম অনেক বেশি সুতরাং এই কারিমাটি আমাদেরকে যথার্থভাবেই মূল্যায়ন করতে হবে ও বিল ওরুফাহ তোমার ভালো কাজের আদেশ সেটা সতকাহ হবে এবং থেকে নিষেধ করবে সেটাও তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আমরা কি করে অর্জন করতে পারি বলছেন তোমাদের কাজের আদেশ সেটাও তোমাদের জন্য সদ্কা এবং একটা মন্দ কাজ থেকে নিষেধ করবে সেটাও তোমাদের জন্য সদকা হিসাবে আখ্যায়িত হবে أحدكم صدقة أعاد تمرجي تمادير جايبك شهيدة ميتابات جنو شامي استري شهباش کرو اتيو تمادير جنو اتي صدقة قالوا صحابة ربولين يا رسول الله هي الله الرسول صلى الله عليه وسلم أياأتي أحدنا شهوته ويكون له فيها اجر أمادير كيو تر شهوات تر جايبك شهيدة ميتابات جنو استري لكاس جابي এতেও কি সে নেই পাবে এটা কেমন কথা এটা কেমন কথা সাহাবাদের কাছে আশ্চর্যের লাগলো তারা আরস করলেন ইয়ারসুল্লাহ এখানে তো মানুষ তার জৈবিক চাহিদা মেটাবার জন্য যাচ্ছে সেখানেও কি নেকি হবে তখন রসুন সোল্লা আলিউসাল্লাম জবাব দিলেন বললেন তোমরা কি লক্ষ্য করছো যদি সে জেনার পথে ব্যয় করে তাহলে কি তার উপরে গোনা হয় না তার উপরে পাপ হয় না সে গুণাগার হয় না এর দ্বারা রসুন বোঝাতে চাইলেন যে এটাই আপনার হারাম পথে বের করলে এটি গোনা হয় শুধুও দর্শক এই হাদিসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দুটি একটি হচ্ছে সাহাবাদের মধ্যে নেকির কাজে প্রতিযোগিতা আর দ্বিতীয়টি হচ্ছে যে একজন মুসলিমের পুরা জীবনটাই হচ্ছে অ্যাবাদত যদি সে অ্যাবাদতকে উপলব্ধি করতে পারে প্রথম অংশে আসুন যে সাহাবাই কারাম যারা দরিদ্র ছিলেন তারা কিন্তু সৎকার করতে পারতেন না দান খয়রাত করতে পারতেন না অন্যান্য সাহাবি যারা ধনী ছিলেন তারা সলাৎ আদায় করতেন শ্যাম পালন করতেন আবার দানও করতেন এই যে তারা এক্সট্রা একটু বেশি নেখি পাচ্ছেন অন্যান্য সাহাবিরা নেকি পাওয়ার প্রতিযোগিতায় থানাফুস কম্পিটিশন করার জন্য তারা রসুল্লাহ আলি সাল্লামের কাছে এসে বলেন ইয়া রসোল্লাহ জাহাবাহ দসুর বিল উজুর যারা সম্পদশালী তারা বেশি নেকি নিয়ে চলে গেল আমরা কি নেই পাবো না এর অর্থ তাদের প্রতি হিংসা নয় অনেকেই মনে রাখবেন যে হিংসা ইসলামে নিষেধ এই দুটি আমলের বিরুদ্ধে হিংসা জায়েজ একটি হচ্ছে এলিম আরটি হচ্ছে ইনফাক হিসাব ইহলিম একজন বেশি অর্জন করছে তার ক্ষেত্রে আরেকজন তালেব এলিম বা আরেকজন ছাত্র সে তার চেয়ে বেশি করার জন্য বেশি শিকার জন্য আগ্রহান্বিত হবে প্রতিযোগিতা করবে এবং অর্পতি হিংসা করবে এ বেশি পাইল আমি কেন পাবো না এটা জায়েজ অনুরূপভাবে একজন দান করে বেশি নেকি নিচ্ছে আরেকজন এসে বলবে যে এ বেশি দান করে নেই করছে তার চেয়ে বেশি আমি করবো তার চেয়ে বেশি আমি দেব এইভাবে কম্পিটিশন করা এভাবে হিংসা করা সরিয়েতে জায়জ রেখেছে রসুলসালে ইসলাম বলছেন এই আলেম এবং দান এ দুটি ছাড়া অন্য কোন কিছুতে আপনার হিংসা করা যাবে না সাহাবাই কারাম হিংসার মনোবৃত্তি নিয়ে নয় বরং তারা এসেছিলেন যে ওনারা বেশি এনে কিনছেন এক্সট্রা পাওয়ার কারণে আমাদের তো সাধ্য নাই আমাদের তো সামর্থ্য নাই আমরা কি করব তাহলে বিকল্প আমরা তাদের সাথে কি করে প্রতিযোগিতায় নামব আল্লাহ আকবর আল্লাহ হ্যানা বলছেন ফস্তবে তোমরা নেকির কাজে প্রতিযোগিতা করো সাহাবাদের ভিতরে এটাই ছিল প্রতিযোগিতা আল্লাহ মোতায়লা বলছেন ওফি হ্যা মোতানা ফেসুন এভাবেই যারা প্রতিযোগিতা করার তারাই প্রতিযোগিতা করতে থাকেন এখানে রসুল সাল আলি সাল্লামের কাছে আপনার যে সমস্ত মহাজির খাস করে দরিদ্র ছিলেন তারা মক্কা ছেড়ে বদিনায় হিজরত করে আসছেন বাড়ি নাই ঘর নাই থাকার জায়গা নেই সহায় সম্পত্তি নাই তারা কি করে দান করবেন কী করে তারা দানের এই নেকি পাবেন সেজন্য আসানি রসুল সলাল্লাহ আলি ইসলামের কাছে এসে কায়বনুবাক্ষ্যে ফরিয় করলেন ইয়া রসৌলাল্লাহ ওরা তো সব নিয়ে গেল আমরাও সালাত আদায় করি তারাও সালাত আদায় করে আমরা সিয়াম পালন করি তারাও সিয়াম পালন করে কিন্তু তারা তো সৎকা করে বেশি নেকি পাচ্ছে আমরা কি করব। তখন রসুল সল্লাহলি ইসলাম তাদেরকে উদ্বুদ্ধ করলেন এবং বললেন অবহিত হও জেনে নাও তোমাদের জন্যও সৎকার সুযোগ আছে শুধুও দর্শকবিন্দু আলোচনার বাকি অংশ পূরণ করবো আমরা ছোট্ট একটি বিরতির পর ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশা আল্লাহ ধন্যবাদ ख मानुष के कबरे रखा तार निकटे दु जन फेरस्ता आसें एकजे नाम मनकार और एकजुन नाम न ना कबरे हठात कर फेस्ता ढुके ग যাদের তাহলে বাঁচার কি উপায় জানার জন্য দেখুন কবরের শাস্তি প্রতি বুধবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে বাংলায় কোরআন একটা এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবাহ আলা কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মমিনের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান সম্মানিত বাংলায় ও দর্শক বৃন্দ বিরতির পর পুনরায় আপনাদেরকে দর্সে সে ভুবনে স্বাগত জানাচ্ছি শুধু ও দর্শক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 অন্যান্য সাহাবি যারা ধনী ছিলেন তারা সলাৎ আদায় করতেন শ্যাম পালন করতেন আবার দানও করতেন এই যে তারা এক্সট্রা একটু বেশি নেকি পাচ্ছেন অন্যান্য সাহাবিরা নেকি পাওয়ার প্রতিযোগিতায় কেনাফুস কম্পিটিশন করার জন্য তারা রসুল সাল আলি সাল্লামের কাছে এসে বললেন ইয়া রস্লাহদ্দসুর বিল উজুর যারা সম্পদশালী তারা বেশি নেকি নিয়ে চলে গেল আমরা কি নেকি পাবো না এর অর্থ তাদের প্রতি হিংসা নয় অনেকেই মনে রাখবেন যে হিংসা ইসলামে নিষেধ এই দুটি আমলের বিরুদ্ধে হিংসা জায়জ একটি হচ্ছে এলিম আরটি হচ্ছে ইনফাক হিসাব ইহলিম একজন বেশি অর্জন করছে তার ক্ষেত্রে আরেকজন তালেবা এলিম বা আরেকজন ছাত্র সে তার চেয়ে বেশি করার জন্য বেশি শিকার জন্য আগ্রহান্বিত হবে প্রতিযোগিতা করবে এবং অর্পতে হিংসা করি যে এ বেশি পাইল আমি কেন পাবো না এটা জায়েজ অনুরূপভাবে একজন দান করে বেশি নেকি নিচ্ছে আরেকজন এসে বলবে যে এ বেশি দান করে নেই করছে তার চেয়ে বেশি আমি করব। তার চেয়ে বেশি আমি দেব। এইভাবে কম্পিটিশন করা এভাবে হিংসা করা শরীয়তে জায়েজ রেখেছে রসুল্লাহ আল ইসলাম বলছেন এবং দান এই দুটি ছাড়া অন্য কোনো কিছুতে আপনার হিংসা করা যাবে না সাহাবাই কারাম হিংসার মনোবৃত্তি নিয়ে নয় বরং তারা এসেছিলেন যে ওনারা বেশি নেকি নিচ্ছেন এক্সট্রা পাওয়ার কারণে আমাদের তো সাধ্য নাই আমাদের তো সামর্থ্য নাই আমরা কি করব তাহলে বিকল্প পন্থায় আমরা তাদের সাথে কি করে প্রতিযোগিতায় নামব আল্লাহ আকবর আল্লাহ বলছেন ফাস্টবে তোমরা নেকির কাজে প্রতিযোগিতা করো সাহাবাদের ভিতরে এটাই ছিল প্রতিযোগিতা আল্লা বলছেন ফেসুন এভাবেই যারা প্রতিযোগিতা করার তারাই প্রতিযোগিতা করতে থাকেন এখানে রসুন সাল আল্লাহসাল্লামের কাছে আপনার যে সমস্ত মহাজের খাস করে দরিদ্র ছিলেন তারা মক্কা ছেড়ে বদিনায় হিজরত করে আসছেন বাড়ি নাই ঘর নাই থাকার জায়গা নেই সহায় সম্পত্তি নাই তারা কি করে দান করবেন কি করে তারা দানের এই নেকি পাবেন জন্য সেজন্য আসানি রসুম সলাল আলি ইসলামের কাছে এসে কায়মনুবাক্যে ফরিয়াদ করলেন ইয়া রসুল্লাহ ওরা তো সব নিয়ে গেল আমরাও সালাত আদায় করি তারাও সালাত আদায় করে আমরা সিয়াম পালন করি তারাও সিয়াম পালন করে কিন্তু তারা তো সৎকা করে বেশি নেকি পাচ্ছে আমরা কি করব তখন রসম সলাল আলি ইসলাম তাদেরকে উদ্বুদ্ধ করলেন এবং বললেন অবহিত হও জেনে নাও তোমাদের জন্যও সৎকার সুযোগ আছে এর অর্থ হল আল্লাহ রব্বুল আলমিন ইনসাফ করে দিয়েছেন যে আল্লাহ কাউকে ধনী করেছেন কাউকে গরিব করেছেন এটা আল্লাহ রবুল্লাহ আয়ালমিনের অমুঘবিধান অনুযায়ী করেছেন এর ভিতরে হ্যাকমত নিহিত রয়েছে মানুষ সামাজিক জীব পরস্পরের প্রতি মুখাপেক্ষী দুনিয়ার সব যদি এক লেভেলে ধনী হয়ে যায় তাহলে কেউ কারো তক্কা করবে না অনুরূপভাবে সমাজের সব যদি এক লেভেলে গরিব হয়ে যায় তাহলে কোথাও তারা ঠাই পাবে না কিন্তু আল্লাহ রবুল্লাহ আয়ালমিন এমন অসান করেছেন কিছু লোককে ধনী করেছেন কিছু লোকে গরিব করেছেন পরস্পরের প্রতি মুখাপেক্ষি করে দিয়েছেন এভাবেই জগৎ সংসারকে আল্লাহ রবুল্লাহ আলমিন সুন্দর করে সাজিয়েছেন কাজেই এখানে রসমসাল আলিয়াসাল্লাম দরিদ্র সাহাবিদেরকে নিরাশ হতে নিষেধ করেছেন উদ্বুদ্ধ করেছেন উৎসাহিত করেছেন চমৎকারভাবে বলছেন তোমাদের জন্য কি আল্লাহ এমন কিছু করে দেন নাই যার মধ্যে তোমরা সৎকা করতে পারো ওরে দরিদ্র সাহাবীরা তোমাদের হতাশার কোনো কারণ নেই তোমাদের পিছু হটার কোনো কারণ নাই, তোমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই আল্লাহ সুহান হুম তার তোমাদের জন্য সুযোগ করে দিয়েছেন তোমরা কি করবে এ সমস্ত তসবি এ সমস্ত বাক্য যার মধ্যে তোমরা নেখি পেয়ে যাচ্ছ তোমরা যদি সুভান আল্লাহ বলো তাহলে তোমাদের জন্য সৎকা হয়ে যাচ্ছে তোমরা যদি আল্লাহ একবার একবার করে বলো তোমাদের আমল নমায় লেখা হয়ে যাচ্ছে তোমরা যদি আলহামদুলিল্লাহ একবার করে বলো তোমাদের আমল একটা সৎকা লেখা হয়ে যাচ্ছে তোমরা যদি বলে কালিমার বিনিময়ে তোমাদের মধ্যে সৎকা হয়ে যাচ্ছে এভাবে রসুল সাল আর সাহাবেদেরকে উৎসাহিত করলেন তারাও জন্য এক কাজে প্রবৃত্ত হন প্রতিযোগিতায় এগিয়ে আসেন তারাও যেন আপনার সৎকার পেয়ে যান এটা গেল এক নম্বর দিক দ্বিতীয় দিক হচ্ছে যে এর মাধ্যমে স্পষ্ট হচ্ছে আল্লাহ সুবাহান হো তালার ফজল ও গরম ও অনুগ্রহ তার যে দয়া প্রশস্ত তার যে মেহরবানি সবার প্রতি উদারভাবে তিনি বেলিয়ে দিচ্ছেন এটা তার অনুগ্রহ ওদেরকে ধন দিয়েছেন ধন এর মাধ্যমে সম্পদের মাধ্যমে তারা নাকি অর্জন করছে যাদের সম্পদ নয় তারা তসবির তালিল করেও নাকি অর্জন করতে পারে আল্লাহরের আবাদত বন্দুকীর মধ্যে থেকেও নাকি অর্জন করতে পারে আমরা জানি যারা সুস্লা আলীসাল্লাম যুদ্ধে যাওয়ার সময় যখন ডাক দিয়েছিলেন তা বুকুরে যারা পারেন নাই সামর্থ্য ছিল না অর্থ দান করতে কিন্তু তাদের মনে আগ্রহ ছিল কি দান করবে। এই যে প্রতিযোগিতা তাদের ভিতরে ছিল এবং তারা যে নিজের ভিতরে হামাগুড়ি খাচ্ছিলেন এবং ভিতরে তাদের বেদনা ধোমাইত হচ্ছিল তারা কেন যেতে পারেন না যে হাদের ভিতরে অসুস্থ দুর্বল যেতে পারেন নাই এ তারা কিন্তু আফসুস করতেছিলেন আল্লাহ রবাহ আলেমের অন্তর্যামে নিয়তের খবর রাখেন তাই আল্লাহ হ্যা হো ও তাহা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন তোমরা যারা যুদ্ধে গেছো যতটুকু অতিক্রম করেছ তোমাদের কিছু ভাই মদিনায় থেকে গেছে যেতে পারে নাই তারাও কিন্তু নিয়তের পরিশুদ্ধির কারণে তাদের যে একাগ্র চিত্ততা ছিল যুদ্ধে যাওয়ার সে কারণেও তারা নিয়তের কারণে তোমাদের সমান নাকি তারা পেয়ে যাবে তোমাদের সমান সব তার পেয়ে যাবে শুধুও দর্শক বিন্দু এতে স্পষ্টত প্রমাণ হচ্ছে যে বান্দাদের ভিতরে কম্পিটিশন থাকতে হবে আল্লাহ সুভান হুম তালা সে কম্পিটিশনের ব্যবস্থা করেছেন এবং তার অপুরন্ত রহমত যে বান্দা নিয়ত করে নিয়তের যদি বিশুদ্ধতা থাকে একাগ্রতা থাকে তাহলে ময়দানে গিয়ে যে নাকি পাওয়া যায় সে নাকি আল্লাহ রুপুল্লা আলমিত রহমান নমাই দিয়ে দেন শুধুও দর্শক বিন্দু এখানে একটি প্রতিপাদ্য বিষয় হচ্ছে সেটা হলো ইসলাম আপনাকে বলেছে আপনার ব্যক্তি বেষ্টির সামগ্রিক জীবন আল্লা প্রতি উৎসর্গ করতে ইন্না সলা ও আলামিন। আপনার হায়াত আপনার জীবন আপনার মরণ আপনার কোরবানি আপনার সলাৎ সব কিছু আল্লাহরুল্লাহ আলমিনের জন্য আপনার পুরো জীবনটাই আল্লাহর আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে সুযোগ দিয়েছেন এটার সৎ ব্যবহার করতে এজন্য আমরা শুধুমাত্র যেন মনে না করি যে পাশক্ত সলাৎ আদায় করা শ্যাম পালন করা কিছু তসবির তালের দিকির আস্কার করা এটাই আবাদত এর বাহিরে আবাদত না একজন মন্দা যখন তার পুরা জীবনটাকে আল্লাহর হুকুমের কাছে সফুদ করে দেবে তখন তার ঘুমটাও আবাদত হয়ে যাবে তার সন্তান প্রতিপালন তার স্ত্রী সহবাস এ স্ত্রীকে সঙ্গ দেওয়া অবাদত উৎফুল্ল করা এবাদত এমনকি স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দেওয়া সেটাও একটি শ্রদ্ধা পুরা জীবনটাই তার আবাদতে পরিণত হয়ে যাবে সে ঘুমাবে নেকি পাবে সে হাটে কাটে যাবে নেকি পাবে সে ব্যবসা বাণিজ্যে যাবে নেকি পাবে সে কলকারখানা চালাবে নেকি পাবে সে মেল ইন্ডাস্ট্রি চালাবে নেকি পাবে সে ব্যবসা বাণিজ্য করবে নেকি পাবে সে সমাজে শ্লাস করবে সংশোধন করবে নেকি পাবে বিচারাচার করবে নাকি পাবে সমাজের মানুষের পাশে দাঁড়িয়ে যাবে সে নেকি পাবে প্রতিবেশীর পাশে দাঁড়াবে নেকি পাবে একজন মানুষকে রাস্তায় পাচ্ছে তার সেবা করবে নেকি পাবে মানে পুরো জীবনটাই আল্লাহর রুটিনের ভিতরে হয়ে যাবে কখন যখন আমি সত্যিকার অর্থেই আল্লাহর ডিউটির ভিতরে থাকব তখন ওই ডিউটির ভিতরে থাকলে আমার ছুটির দিনটাও ডিউটি আমার ঘুমানোটাও ডিউটি আমার সবটাইও ডিউটি ঠিক ডিউটির বাইরে চলে গেলে আপনার পোড়াটাই বাতিল এজন্য আল্লাহর হুকুম এবং রসমসাল আল ইসলামের তরিকার বাইরে যখন আপনি চলে যাবেন তখন আপনার পোরাটাই বাতিল হয়ে যাবে পোরাটাই নষ্ট হয়ে যাবে এজন্য একজন মৌমিন তার জীবনকে এমনভাবে গঠন করবে সে যে কোনো মুহূর্তে মালাকুল মৌত আসলে তার মৃত্যুটাও হবে ইসলামের জন্য তার মরণটা হবে আল্লাহর সন্তোষের জন্য শুধু ও দর্শকবৃন্দ যে মৌল প্রতিপাদ্য বিষয়গুলি পেলাম একটা হলো কল্লানের কাজে প্রতিযোগিতা করা আরেকটা হলো আল্লাহ রবুল্লা আলমিনের অফরন্ত অবাহিত রহমতের কথা জানা আরেকটা হলো আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের যে জীবনটা দিয়েছেন পুরো জীবনটাই আমরা আবাদতের মধ্যে গণ্য করতে পারি যদি আমরা সেই মর্মে আল্লাহর সন্তুষ্টির জন্য কর্ম সম্পাদন করতে পারি তাহলে আমাদের সবটাই আবাদত হয়ে যাবে আল্লাহ সুহায় না হো তায় আমাদেরকে তার সন্তুষ্টির তরে জীবনকে উৎসর্গ করার এবং জীবনের প্রতিটি মুহূর্ত কল্লানের প্রতি পরিচালনা করার তৌফিক দান করুন যতদিন বেঁচে থাকবো ভালো কাজের মধ্যে বেঁচে থাকবো যতদিন বেঁচে থাকবো ভালো কাজের প্রতিযোগিতার মধ্যে বেঁচে থাকবো আল্লাহ সুভায়ন ও তাহা আমাদেরকে সে তৌফিক দান করুন এ প্রত্যাশা কামনা করে আল্লাহর কাছে আপনাদের সকলের খায়ের ও আফিয়ত কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ রব্বাহ আলমিন আমাদের সকলকে কল্যাণের প্রতি এগিয়ে আসা তৌফিক দিন আনকা আল্লাহিকাশাদ ও সবীন মহমদ ওঁ ও সাহবীন ওসসালামালকুম রক মহান থেকে মহানি তো সর্বশ্রেষ্ঠ বাণী कर््यकुर हिदायत नहीं कोटी कोटी मानुष्टर जीवन हल आलोकित देख আল কুরানের আলো প্রতি শুক্রবার থেকে মঙ্গলবার রাত এগারোটায় আপ পুনঃ সম্প্রচার বিকেল চারটে বাংলাদেশে পিস টিভি বাংলায়